পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু নভমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তিনি পরাক্রমশালী মহাজ্ঞ। هُوَ الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَثُرُوا مِن أَهْلِ الْكِتَابِ مِن دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ مَا ظَنَنْتُمْ أَن يَخْرُجُوا وَظَنُّوا أَنَّهُمْ عاتهم حصونهم من الله فاتاهم الله من حيث لم يحتسبوا فاتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب তিনি কিতাবধারীদের মধ্যে যারা কাফির তাদেরকে প্রথমবার একত্র করে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছেন তোমরা ধারণাও করতে পারো নি যে তারা বের হবে এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে अतपर आल्ला शस्ति तर एम दिक्कत आसल जर कल्पना करी आल्ला तर अंतरे त्रास संचार कर दिले तर घर निजे हाथी एवं मुसलमान हाथी ध्वस कर चक्षुष्मान व्यक्तिगण तुम्हारा शिक्षा ग्रहण करो আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান নামের আজাদ এটা এ কারণে যে তারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধা চরণ করেছে যে আল্লাহর বিরুদ্ধা চরণ করে তার জানা উচিত যে আল্লাহ কঠোর শাস্তিদাতা তোমরা কিছু কিছু ঘর্জুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ তা তো আল্লাহরই আদেশে এবং যাতে তিনি অবাধ্যদেবকে লাঞ্ছিত করেন হুম ফম ফ আল্লাহ বনুনের কাছ থেকে তার রসুলকে যে ধন সম্পদ দিয়েছেন सेज तुम घोड़ाए किटे चढ़े युद्ध करनी कल्ला जार्छा तार रसुलगन के प्राधान्य दान करें मा सबकिन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 আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রসুলকে যা দিয়েছেন তা আল্লাহ তার আত্মীয় স্বজনের ইয়াতিমদের অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য যাতে ধনশ্চর্য কেবল তোমাদের বৃত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয় রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকু এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা ইল্লা এই ধন সম্পদ দেশ ত্যাগী নিঃসদের জন্য যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রসুলের সাহায্যার্থে নিজেদের বাস্তুভিটা ও ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে তারাই সত্যবাদী নিয়ম হল পিওসুদূরিহিম হাজ যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মুহাজিরদেরকে ভালোবাসে মহাজিদেরকে যা দেয়া হয়েছে তর জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করে যারা মনের কার্পন থেকে মুক্ত তারাই সফল কামী নিন আর এই সম্পদ তাদের জন্য যারা তাদের পরে আগমন করেছে তারা বলে হে আমাদের পালনকর্তা কর্তা আমাদেরকে এবং ইমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না হে আমাদের পালনকর্তা। নিশ্চয়ই আপনি দয়ালু পরম করুন নাময় এলন্তু নলি ইহু নিহি মুহ লিট বিল ইন উখ তুম্লু তুই কুম এহদ আপনি কি মুনাফিকদের দেখেননি তারা তাদের কিতাবধারে কাফির ভাইদেরকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব। এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কারও কথা মানব না আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব আল্লাহ সাক্ষ্য দেন যে তারা নিশ্চয়ই মিথ্যাবাদীন যদি তারা বহিষ্কৃত হয় তবে মোনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদেরকে সাহায্য করবে না যদি তাদেরকে সাহায্য করে তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করে والاين قربي ايرفر كافيرا কোন সাহায্য পাবে না في صدورهم من الله ذلك بانهم قوم لا يفقهون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 নিশ্চয় তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়ালে থেকে তাদের পারস্পরিক যুদ্ধই প্রচন্ড হয়ে থাকে আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন किन्तु तर शतधा विच्छिन्न ए कारण एक कांड ज्ञान सम्प्रदाय से लोक दे मत जा निकट पूर्वे निजे कर्मे शि भोग कर तंत्रणायक शांति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 তারা শয়তানের মতো যে মানুষকে কাফির হতে বলে অতপর যখন সে কাফির হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই ता आल्ला भय करी अतपर उभयति जहां नामे जा बसबाद कर হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামী কালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহকে ভয় করতে থাক তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন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 তোমরা তাদের মত হই না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্তৃত করে দিয়েছেন তারাই অবাধ্য জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কাম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 तब तुम देखते पहाड़ बीनी आल्लर भयीर्णी एस दृष्टानी जाते तारा चिंता करे। ला इलाह इला गईब वा तीनी तीनी बेटी तो उपास्य नहीं তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা হু অজিজুল তিনি আল্লাহ माह जैसे अंशीदार कर आल्ला पवित्र তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নাম তারি। তাঁরই নভমন্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।